সপ্তম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ বলরামের মন্দিরে রাখাল মাস্টার প্রভৃতির সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটিতে শুভাগমন করিয়াছেন মাস্টার কাছে বসিয়া আছেন রাখালো আছেন ঠাকুরের ভাবা বেশ আছে। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণ পঞ্চমী সোমবার ১২ই আষাঢ় পঁচিশে জুন আঠেরোশো খ্রিস্টাব্দ বেলা প্রায় পাঁচটা হইয়াছে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট দেখো আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায় কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায় মাস্টার আজ্ঞা আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয় শ্রীরামকৃষ্ণ আনন্দিত হইয়া ইয়া सकले चुप करिया आबारे श्रीरामकृष्ण मास्टर प्रति देख सकल आत्मदर्शन होते मास्टर आज्ञा तब ईश्वरकर्ता घरे जे जेम करा कारू के चैतन्य करू के अज्ञान कर रेखे श्रीरामकृष्ण ना ताकुल प्रार्थना करते हैं আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন একজন ভক্ত আজ্ঞা হা আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি লীলা ধরে ধরে নৃত্যে যেতে হয় যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা নিত্য দর্শনের পর নৃত্য থেকে লীলায় এসে থাকতে হয় ভক্তি ভক্ত নিয়ে এইটি পাকা মত তাঁর নানা রূপ নানা লীলা ঈশ্বরলীলা দেবলীলা জগত জগৎলীলা তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য দেখো না চৈতন্যদেব অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায় তার তাঁর অনন্তলীলা কিন্তু আমার দরকার প্রেম ভক্তি আমার খিট ক্ষীরটুকু দরকার গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে অবতার গাভীর বাঁট ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয় চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুরকে নিজের কথা ইঙ্গিত করিতেছেন